মানবতার সমাধান আসসালামুক রহমাত হল সবা ও সবহান আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে যে অনুষ্ঠানে আমরা যুবকদের জন্য একটি কর্ম পদ্ধতি যুবকদের জন্য এগিয়ে যাওয়ার একটি প্রত্যয় এবং ভালো কিছু করার জন্য নিজের ভিতরে একটি মানসিকতা সৃষ্টি করার আমরা একটি ইতিবাচক সেন্টিমেন্ট তৈরি করার জন্য প্রয়াস চালাচ্ছি আমাদের যুব সমাজের একটা বড় অংশ হতাশাগ্রস্ত আপনি দেখবেন মাথা উস্কো ফুস্কো চুল জামা কাপড়গুলো যেন কেমন এলোমেলো হোয়াট ইজ ইউর প্রবলেম প্রশ্নের জবাব একটা দীর্ঘ নিঃশ্বাস হয়তো দেখবেন কোন এক গাছের তলায় বসে একটার পর একটা বিড়ি সিগারেট ধরিয়ে স্মোকিং করে চলছে তম্ভিত হয়ে হয়তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যুবক তোমার সমস্যা কি লাল টুকটুকে চোখ আপনার দিকে তাকিয়ে সে কোনো উত্তর দিবে না সে তার ভাষা দিয়ে বুঝিয়ে দিবে আমার সঙ্গে তোমার কথা বলে কোনো লাভ নেই তুমি তোমার পথে যাও তার মানে সে হতাশাগ্রস্ত হয়তো আপনি রাস্তার পাশে কোনো যুবককে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে থাকবেন নেশাগ্রস্ত নেশাতে ডুবে গেছে মাদক গ্রহণ করেছে তোমার সমস্যা একই জবাব এই যে হতাশার চিত্র আমরা অহরহ আমাদের যুবকদের ভিতরে দেখতে পাই এই সব হতাশার পিছনে আসলে কি কারণ একটি জাতির যুব শক্তি যদি হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে সেই জাতিটি আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে একটি জাতি যদি শক্ত হয়ে যায় তার যুব সমাজ তাহলে সেই জাতিটি ক্রমে ক্রমে মেরুদণ্ডহীন হয়ে যায় একটি জাতি যদি হতাশাগ্রস্ত যুব সমাজ লাভ করে তাহলে সেই জাতির অগ্রগতি থমকে যায় আমাদের যুব সমাজের কি অবস্থা আমরা পিছনের আলোচনাগুলোতে আপনাদের সঙ্গে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি ইসলামী শিক্ষার অভাব আমাদের যুবকদের একটা বড় অংশ ইসলামী শিক্ষা থেকে দূরে ইসলামী মূল্যবোধ থেকে দূরে আমাদের যুবকদের এই অংশটি শুধু তারা দেখেন ইসলাম কিছু আনুষঙ্গিক কার্যক্রম অনেক বিত্তমান পরিবার এলিট পরিবার আছেন যেসব পরিবারে তিন চার ধাপের ফ্যামিলি মেম্বার্স রয়েছেন যারা শিশু কিশোর আমাদের এই শিশু কিশোররা তারা টেলিভিশনের সামনে বিভিন্ন চ্যানেলে কার্টুন ছবি দেখতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে আমাদের কিছু ছেলেমেয়েরা কিছু শিশুরা এই সব পরিবারে কম্পিউটারে ল্যাপটপে তারা গেমস খেলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে আমাদের থার্ড বা ফোর্থ জেনারেশন শিশু কিশোরদের উপরে যারা বয়স অন্ধিক্ষণ কাল অতিক্রম করে অথবা আমরা যুবকদের সূচনা বয়স থেকে যে বয়স আঠারো বছর থেকে নিয়ে তদুর্ধ বয়স এই যুবক শ্রেণীটি এক চাকচিক্রময় জগতের মুহে বিভোর তারা ওয়েস্টার্ন কালচার ইউরোপ আমেরিকা বিশ্বব্যাপী তারা নেটওয়ার্কের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদের সংস্কৃতি নিজেদের কালচার নিজেদের চরিত্র নিজেদের ধর্ম নিজেদের মূল্যবোধ নিজেদের সংস্কৃতিকে চিনেও না অথবা নিজেদের সংস্কৃতিকে তারা বুঝেও না অথবা তারা এগুলো চেনার অথবা বোঝার কোনো সুযোগই পায়নি তারা চলছে ঘুরছে এক স্বপ্নময় এইসলিম কালচারে অভ্যস্ত হয়ে উঠছে এরা ইসলাম কি কেন মানুষের পূর্ণাঙ্গ জীবনের যে সমস্যা সমাধান এ নিয়ে তাদের কখনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগই হচ্ছে না এ হলো একটা পর্যায়। এর উপরে আমাদের আরেকটি পর্যায় হলো এই ভর্তি বয়সের অথবাটিভ এইজের যুবকদের বাবা মা তারা শিক্ষিত হয়তো পেশায় ব্যবসায়ী কর্পোরেট ইন্ডাস্ট্রি হয়তো তারা মালিক অথবা তারা বড় বড় উচ্চ শিক্ষাবিদ কর্মকর্তা বোধ বাপ এবং মা দুইজন হয়তো স্বশ কর্মক্ষেত্রে তারা ব্যস্ত তারা তাদের প্রফেশনাল অ্যাডভেঞ্চার্স বলি অথবা প্রফেশনাল সফলতা বা উন্নত পর্যায়ে উন্নীত হওয়ার জন্য নিজেরা আত্মকেন্দ্রিক কিভাবে এগিয়ে যাবে কিভাবে আরও বড় পর্দে যাওয়া যাবে কিভাবে আরও এগিয়ে যাওয়া যাবে এই নিয়ে তারা ব্যস্ত তাদের উপরের যে ধাপটি আমাদের সিনিয়র আমাদের বয়স্ক মুরব্বীগণ যারা রিটায়ার্ড পার্সন অথবা যারা কর্মক্ষম বার্ধক্যের জরাজীর্ণ অবস্থায় উপস্থিত দাদা দাদি নানা নানি যা তাদের পরিচয় আজকে তারা হয়তো ঘরের কোনায় মাগরেবের সালাতে ইবাদতে নিমগ্ন হয়তো ফজরের সালাত আদায় করে বাড়ির আঙ্গিনায় পদচারণাকারী হাতে লাঠি মাথায় টুপি বৃদ্ধা দাদি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে শরীর আবৃত করে ঘরের ভিতরে নামাজ পড়ছেন তাসভ করছেন মনে কষ্ট নেবেন না অধিকাংশ আমাদের এই মুরব্বী শ্রেণীরা অনেকেই কিন্তু এই কোরআন জানেন না তারা এক সময় হয়তো ভালো শিক্ষিত উচ্চশিক্ষিত অথবা অল্প শিক্ষিত যাই হন হতে পারে বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টির স্বল্পতার জন্য এখন আর কোরআন তিলাওয়াতই করতে পারেন না অনেকে আবার কোরআন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ আমি এমন বৃদ্ধা মাদের দেখেছি যারা নিবিষ্ট মনে কোরআন তিলাওয়াত করেন যদিও তারা কোরআনের অর্থ বুঝতে পারেন না কিন্তু তারা তিলাওয়াত করেন দাদা নানা তারা মসজিদে বসে বৃদ্ধদের সঙ্গে কালাম এগুলো নিয়ে আলোচনা করেন এই পরে রয়েছে ইসলাম এই জেনারেশনে রয়েছে ইসলাম কিন্তু এর পরের জেনারেশন বাবা দাদা দাদির যে ছেলে ছেলে বউ তারা রয়েছে উপরে উঠার এক অসম প্রতিযোগিতায় ব্যস্ত প্রমোশন হবে কিভাবে পদমর্যাদা বাড়বে কীভাবে ইনকাম সোর্স বাড়বে কিভাবে। আর উপরে কিভাবে যাওয়া যাবে এই নিয়ে চলছে এখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার এক প্রতিযোগিতা তাদের ছেলে মেয়ে যুবক এবং যুবতী ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা হয়তো পড়াশোনার শেষ পর্যায়ে তারা কি করছে কোথায় যাচ্ছে হয়তো তাদের পড়াশোনার ব্যাপারে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার জন্য ভালো সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য বাবা মা তাদের সহযোগিতা করছেন কিন্তু এই উপরের পর্বে নামাজ বন্ধুকে খুব কম তারা পাঁচ নামাজ করেন না ওই যে পাঞ্জাবি পড়ে দাদার কাছ থেকে বাবার কাছে এসেছে ইসলাম খুব দুর্বল হয়ে হয়তো তিনিও যেদিন দাদা হবেন নামাজের পরিমাণ বাড়িয়ে দিবেন এটাই আমাদের দেশে হয় কিন্তু এখন শক্তি আছে এখন নামাজের ব্যাপারে তত আগ্রহ নেই আর মা আধুনিক শিক্ষিতা পোশাকে আশাকে চালচলনে অনেকটাই মডার্ন আমি এমন মডার্ন আধুনিক মহিলাকে বলতে শুনেছি তার চেহারার মেকআপ বা এই যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে যে অজু করলে এগুলো তো ধুইয়ে যাবে আর এত কষ্ট করে সকালে একবার এই চেহারায় এই মেকআপ পরিধান করেছি এটা যদি ধুইয়ে যায় তাহলে তো সব পরিশ্রমী বৃথা এজন্য আমি নামাজ আদায় করি না দেখুন কিভাবে অনেকের কাছে নামাজের চাইতে তার নিজের কাজের গুরুত্ব বেশি এই বাবা মা তারা নিজেরা দুজন দু অফিসে চলে যাচ্ছেন রয়ে গেল তার যুবক যুবতী ছেলে অথবা মেয়ে কখনোই বলেন না আজকে ফজরের নামাজ পড়েছ ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে যায় বাবা তার ব্যাগ আগিয়ে দেয় গাড়ি ভাড়া দেয় সুন্দর করে সাজিয়ে দেয় বলে সাবধানে চলবে কিন্তু কখনোই কাউকে বলতে শুনি না খুব কম ঠিকমতো নামাজ পড়ো নামাজ ছেড়ো না সম্মানিত যুবক ভাইয়েরা আমাদের সামাজিক ধর্মীয় অবক্ষয়ের কথা বলছি তো এই বিষয়টি একটু বিরতির পরে ফিরে এসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন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 রক্ষারী কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার কিন্তু জীবনের রংধনুকে ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদে क्षोभ हताशा सम्पर्स्तारितीवने रंग जान कत कार्यक्री भावे मोम बंदा निजेटी इसलामी रंगे रंजित कर रंगकुम्लाबरकू युवक भाईरा फिर आसलम आबारो आलोचना बिरतर आगे चलाचल एक चार पर्या देख একটি হলো বৃদ্ধ দাদা দাদি যাদের ভিতরে রয়েছে ইসলাম অর্থাৎ যারা ইসলামের বাহ্যিক আমল এই বয়সে এসে ধারণ করেছেন তারা নামাজ পড়ছেন ইসলামী পোশাক পরছেন টুপি পড়ছেন আবার বৃদ্ধা দাদি তিনিও মাথায় কাপড় দিচ্ছেন এবং তিনি যথাযথ শালীন মার্জিত পর্দার যে বিধান আল্লাপাকের এটিকে মেনে চলছেন এই পর্দার বিধান পরবর্তী ধাপে এসে শিথিল হয়ে গেছে আমাদের আধুনিকা শিক্ষিতা বোন যিনি তার অফিসে যাচ্ছেন তিনি তার সাজগুজের কারণে অনেক ক্ষেত্রে বোরকা অথবা যেটা ইসলামী হিজাব কে পরিহার করছেন আমার ভাইয়ের কাছে এসে ইসলামী মূল্যবোধ এবং আদর্শটা কিছুটা শিথিল হয়ে যাচ্ছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছেন না তিনি জুমার নামাজে যাচ্ছেন সামাজিকতা রক্ষা করতে হয়তো ঈদের নামাজে যাচ্ছেন অফিসে ব্যস্ত থাকার কারণে একটা অজুহাত দিয়ে তিনি নামাজ আদায় করছেন না আবার আমাদের আধুনিক বোনেরা ওই যে বললাম বিভিন্ন অজুহাত দ্বার করে তারা হয়তো নামাজ ছেড়ে দিচ্ছেন এই যে দ্বিতীয় পর্যায়ে এসে দ্বিতীয় এসে ইসলামিক মূল্যবোধ ইসলামিক শিক্ষাকে আমরা অনেকটা কমিয়ে ফেলেছি তাদের পরবর্তী পর্যায়ে এসে আমরা কি দেখলাম বিশ্ববিদ্যালয় পড়া ছেলে এবং এক রঙিন জগতে বিচরণ করছে ছেলেটি এক স্বপ্নময় ভুবনে বিচরণ করছে ইন্টারনেটের মাধ্যমে সে সারা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় কোন ইউনিভার্সিটিতে তার জন্য কোন সাবজেক্ট কোন বিষয় অফার করেছে কোথায় গেলে সে আরো বেশি আধুনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে আরও বেশি অ্যাডভান্স হতে পারবে কম্পিউটার আইসিটি অথবা এমবিএ, বিএ বিবিএ অথবা আদার্স আর্কিটেকচার অথবা মেডিকেল সায়েন্স সব বিষয়ে তারা সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে আর তাদের বাবা মা তাদেরকে কখনো নামাজের জন্য খুব বেশি একটা সচেতন করছেন না তবে আমি আলোচনায় বিনয়ের সঙ্গে বলবো অনেক পরিবার আছেন যারা তাদের যুবক ছেলে এবং মেয়েকে নামাজের জন্য যা দেখছি এই বাস্তবতা টাকে নিয়ে এই আলোচনাটি চালিয়ে যাচ্ছি আমরা দেখছি একজন যুবক ছেলেকে বাবা গাড়িতে উঠিয়ে দিচ্ছেন ট্রেনে তার খরচের জন্য টাকা পয়সা দিচ্ছেন যোগাযোগের জন্য মোবাইল ফোন দিচ্ছেন তাকে উপদেশ দিচ্ছেন ভালো করে পড়াশোনা করার জন্য এই তাকে ভালো হবে বহু উপদেশ না এই করবে না এই করবে না কিন্তু তার পূর্ণ উপদেশের ভিতরে আমরা এই কথাগুলো দেখি না যে দেখো যখনই নামাজের সময় হবে নামাজটা পড়েনিও খুব কম আর বেলায়। নামাজ পড়ে কিছু না কিছু কোরআন করে শেষ করে যদি তাহাজ আল্লাহ ইলমা আল্লাহ তুমি আমার এলেম বাড়িয়ে দাও অথবা এই কথা বলা রিবরি হুকাউলি আল্লাহ তুমি আমার মুখের জড়তা দূর করে দাও আমার দাও আমার যাতে মানুষ আমার কথা বুঝতে পারে দেখুন তো আবারও চলে আসছে ডক্টর জাকির নায়েকের কথা ওনার ছোট সময়ে কথা বলায় জড়তা ছিল আর আজকে তিনি বিশ্ব সেরা ইসলাম প্রচারক শ্রেষ্ঠ একজন আলোচক এটি আল্লাহ দান সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে তুমি যদি সাহায্য চাও তাহলে কাছে সাহায্য চাও আল্লাহ কি না দিতে পারেন এই বিশ্বাসটি আজকে আমাদের অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে আমরা সম্পূর্ণরূপে যন্ত্র নির্ভর হয়ে গেছি আমরা কম্পিউটারের উপর নির্ভরশীল হয়ে গেছি আমার সম্মানিত যুবক ভাইয়েরা এই যে পরিবারের ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ধারাবাহিকতা এই যুবক যুবতী তারা নামাজ আদায় করে না তাদের পোশাকের ভিতরে ইসলামী আদর্শ মূল্যবোধ নেই তারা যথাযথভাবে ইসলামিক কালচার এটার অনুসরণ করে না তারা যা শুনছে গানের মাধ্যমে সেটা বস্তুবাদী পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচার তারা যা দেখছে ওয়েস্টার্ন কালচার তারা যা করছে ওয়েস্টার্ন কালচার হল ফলশ্রুতিতে আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে তারা আস্তে আস্তে নিজেদের সমস্ত কালচারকে ছেড়ে সমস্ত ছেড়ে একটি ভিন্ন দিকে তারা এগিয়ে যাচ্ছে। এ হলো আমাদের থার্ড জেনারেশন এরপরে যে দুটো শিশু বাচ্চা রেখে এসেছেন ওই বাচ্চা দুটোর কথা বলেছিলাম আছে কম্পিউটারের সামনে আছে ল্যাপটপের সামনে গেমস নিয়ে খেলছে তারা ভবিষ্যতে কোথায় যাবে তা নিয়ে আমাদের অভিভাবকদের ভাবে চিন্তা নয় অভিভাবকগণ ভাবছেন তাকে কোন স্কুলে পড়াবেন কোন ইংলিশ মিডিয়ামে পড়াবেন আমি ইংলিশ মিডিয়াম পড়াকে করছি না অবশ্যই এটি ভালো শিক্ষা ব্যবস্থা কিন্তু এই শিক্ষার পাশাপাশি আমার নিজের যে আদর্শ আমার নিজের যে কালচার আমার নিজের যে বিশ্বাস ফেই এগুলোকে অবশ্যই সুদৃঢ়ভাবে আমার সন্তানের ভিতরে গ্রথিত করে দেওয়া এটি আমার দায়িত্ব তাদেরকে হতাশার জগৎ থেকে বের করে নিয়ে আসা তা আমরা এই পর্বে হতাশা নিয়ে শুরু করেছিলাম যুবক বন্ধুরা আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর যুবকদেরকে দেখা যায় যারা বিভিন্ন ভাবে হতাশাগ্রস্ত যিনি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন চাকরি না পাওয়ার কারণে হাতে পরিণত হয় নাই যার জন্য তিনি বাইরে বের হয়ে বলছেন আমি বেকার আমার কোনো কাজ নেই আমি কোনো কিছুই করার শক্তি রাখি না এই যে ব্যর্থতা এই ধরনের ব্যর্থতা হতাশা এবং এই হতাশা থেকে যুবকদের ভিতরে নেশাগ্রস্ত হওয়া এবং যুবকদের ভিতরে এক ধরনের হিংস্রতার সৃষ্টি হওয়া এবং এই হিংস্রতার মধ্যে আমাদের জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জন তো এই হতাশাগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লা সুবাহ পবিত্র কুরআ হে আমার হতাশাগ্রস্ত অথবা জীবনে যারা নিজেদের উপরে অনেক বেশি অভিচার করেছো। সীমা লঙ্ঘন করেছো। অথবা যারা নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে লা গেছি রহমতিল্লা আল্লাহ রহমত থেকে তুমি হতাশ হয়েও না নিরাশ হয়েও না জীবনের যে পর্যায়ে আছি এখান থেকেই আমরা আল্লাহর উপরে তাকুল করে ভরসা করে আমি সেখান থেকে আমরা এগিয়ে যেতে পারি এর ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে কঠিন এক ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়েও একজন বিজয়ের স্বপ্ন দেখতে পারে সম্পদ ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়েও আবার সামনে এগিয়ে যাওয়ার সে স্বপ্ন দেখতে পারে আর এজন্য একজন যুবককে তার নিজের ভিতরের লুকায়িত যে শক্তি আল্লাহ সুন্দর মানুষ তো এটা খনির মতো খনির ভিতরে যেরকম আনলিমিটেড অপরিসীম অকল্পনীয় শক্তিময় সম্পদ মূল্যবান সম্পদ সেখানে সন্নিবেশিত থাকে মানব জাতিটাও ঠিক সেরকম ভিতর থেকে জ্ঞানী গুণী চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার আসছে আল্লাহ আমরা বলতে পারি না আল্লাহ সুবাহ এই তকদির কে নিজে নিয়ন্ত্রণ করেন তবে যে চেষ্টা করে मानु जदि चेष्ट कर आत्म निबेदित सब बाधा, बाधा विधार देखे करिस ने भय आड़ाले सूर्य हासे सफलता एकदिन आसलतार जन आपना केश्रय অবলম্বন করতে হবে আপনাকে সফলতা দেওয়ার জন্য আপনার ভিতর থেকে একটি বিষয়কে নির্বাচন করে নিতে হবে আর আপনার এই বিষয়টিকে নির্বাচন করে আপনার ভিতরের যে লুকায়িত শক্তি প্রেশনার মাধ্যমে প্রেরণার মাধ্যমে মোটিভেশনের মধ্য দিয়ে আপনার নিজেকে জাগিয়ে তুলতে হবে ঘুমিয়ে থেকে নয় ঘুমিয়ে কাজা করেছো ফজর তখনও জাগনি যখনও জহর ঘুমিয়ে ঘুমিয়ে জীবনের এই দিনগুলো পার করে দিলে চলবে না বিশ্বটাকে আমরা জয় করতে চাই এই জয় করার শক্তি মানসিকতা আল্লাপাক যুবককে দান করেছেন এই জন্য যৌবনকাল একজন মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়ে যদি কেউ নিজেকে যথাযথভাবে সঠিক পথে পরিচালিত করতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সফলতা অনিবার্য এই জীবনে এসে যদি কেউ হুচট খেয়ে ফেলেন বিষয় নির্বাচনে প্রফেশন নির্বাচনে পেশা নির্বাচনে জীবন সঙ্গী নির্বাচনে আপনি যদি ভুল করেন এবং যদি আপনি বিপথে চালিত হন যদি আপনাকে হতাশা গ্রাস করে তাহলে আপনার এই মহামূল্যবান জীবন আপনি নিজে নিজেকে ধ্বংসের ভিতরে নিক্ষেপ করলেন এটি আল্লাহ বলছেন আল্লাহ সুবাহিত পুরস্কার অপেক্ষা করছে কোনো হতাশা নয় সাহসিকতা নিয়ে একটা চমৎকার বিষয়কে নির্বাচন করে আপনার একটি প্রফেশন কে নির্বাচন করে সামনে এগিয়ে চলুন আর বলুন তাবাক্কাল আলাল্লাহ। আল্লাহ আপনাকে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দিবেন ইনশা আল্লাহ আমরা এই পর্বের আলোচনা এখানে শেষ করব আবার দেখা হবে পরবর্তী পর্বে সেখানে আমরা নিজের ভিতরের লুকায়িত শক্তিকে জাগ্রত করার কৌশলগুলো নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আশা করি আপনি আমাদের সঙ্গে আবারও যোগ দিবেন এই প্রত্যাশায় শুভকামনা করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত <sharp> . <inhale> জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি তার জন্য নির্বাচিত কিতাব মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে सुनारंत्रण देख बलुबुल मारे दर्शेहदेश शुद्धम पिछटी बलुगुल आज सन्ध्याचारेटाय बांगे पिछटी मानव मुक्त प्रेरण कर सर्वदा इसम प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठने জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টাম্যান্ট এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান